বড় গুণাকে তো আমরা বড় গুণা মনে করার বিষয় পরের বিষয় পরের সাবজেক্ট ওই ছোট গুণা কেও আমরা গুনা মনে করছি না একটা গুনা মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সেটা বড় গুণা না হোক ছোট্ট একটা গুণা যেটাকে আমরা আরবি ভাষায় বলে থাকি সগিরা একটা মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট একটা সগিরা গুণা কবিরা গুনার দরকার নাই কিন্তু আমরা এমন মুসলিম কবিরা গুণা তো করছি সগিরা গুণাগুলো তোর হিসাবই নাই সগিরা গুনার হিসাব বাদ দিয়ে যদি আমি কবিরা গুনার কথা আপনাদেরকে বলি তাহলে আমরা দেখবো এই কবিরা গুণাগুলো করতে গিয়ে যে তুমি যে এই কাজটা করতে যাচ্ছ এটা কি ইসলাম সমর্থন করে কি না আমরা পাপ কাজ করছি আমরা কবিরা গুণা করছি অথচ কবিরা গুণা রত অবস্থায় আমাদের মুখ দিয়ে হাসি আসে আমাদের মুখ দিয়ে হাসি আসে আমরা হাসি করা দরকার একটা সহিরা গুণাই মানুষকে জাহার্নামে নিতে পারে অথচ বড় বড় কবিরা গুনা করি আর হাসি আনন্দ করি তাল করি আবমূল্যায়ন করি এই হলো আমাদের চরিত্র এই হলো আমাদের মুসলমানিত্ব এই হলো আমাদের ইমান অন্যায়ভাবে হত্যা করা এটাও ইসলামের দৃষ্টিতে অত্যন্ত জগুণ্য অপরাধ আল্লাহ রাব্বুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন সুরা আলী ইমরান একুশ বাইশ নাম্বার আয়াতিল্লা নিশ্চয় যারা আল্লাহর আয়াত কে অস্বীকার করে নবীদেরকে হত্যা করে কিভাবে বর্তমান সময়ে যেরকম আলেমদেরকে ইমানদারদেরকে হত্যা করে তৎকালীন যুগে বিশেষ করে আপনার বনিসা ইহুদিরা এরা তাদের আলেমদেরকে ধরে মানুষদেরকে অন্যায় ভাবে হত্যার নির্দেশ দেয় মানুষদেরকে অন্যায় ভাবে হত্যার অর্ডার দেয় মানুষদেরকে অন্যায়ভাবে হত্যার নির্দেশ দেয় আদেশ করে কেমতের দিন এই শ্রেণীর ব্যক্তিদের জন্য কি হবে এদের অপরাধটা কি এদের শাস্তিটা কি আল্লাহ বলছেন আলিম এদেরকে সুসংবাদ দেবাদ দেয়ক শাস্তির ফাবা শিরুহম বি আজা বিন আলিম তার সমস্ত ভালো কাজ সব কিছুকে বাতিল করে দিন আল্লাহ সুবাহ সুতরাং কিয়ামতের দিন আল্লাহ সুবাহায় দাঁড়াবে অনেক রাষ্ট্রপ্রধান অনেক লিডার অনেক নেতা অনেক নেত্রী অনেক এমপি অনেক মন্ত্রী অনেক ক্ষমতাশালী ব্যক্তি অনেক পুলিশ অনেক বিচারক কেবতের দিন এই জালিম ব্যক্তিগুলো আল্লাহ সুবাহর সামনে দাঁড়াবেই দাঁড়াবে मानुष के हत्या भाव मानुष के हत्या हत्या दाता पत्र बुरी गंगा नदी मास पावा जो पा जाए लाश आगे बुरी गंगा नदी मस पावा जो एखन पावाश অন্যায় অন্যায়ভাবে বিচার বহির্ভূত মানুষকে হত্যা করা মানুষকে গুম করে দেওয়া এটা অত্যন্ত বড় শাস্তি কি আব্দুল আব্বাস রাহ তার তিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলেন হাদিসটি তিরমিজিতে নাসাইতে ইবনে মাজাতে এসেছে তিনটি হাদিসে আবদুলাইবনে আব্বাস রাহ তার বলছেন কেয়ামতের দিন হত্যাকারী ব্যক্তি আর কৃত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে তিনি হলেন হত্যাকৃত আর যে হত্যা করে তাকে হত্যাকারী এই দুজন ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হবে হত্যাকৃত ব্যক্তি হত্যাকারী ব্যক্তিকে নিয়ে আল্লাহর সামনে হাজির হবে এমন অবস্থায় যে ওই হত্যাকারী ব্যক্তির হাতে হত্যাকৃত ব্যক্তির মাথা থাকবে এবং ওই মাথা থেকে মাথার যে শিরা রকগুলো আছে এগুলো থেকে রক্ত জোর থাকবে এমন অবস্থায় আল্লাহ উপস্থিত হবে আল্লাহ হয়ে আল্লাহকে বলবে ইয়া আমার রব এ হলো আমার হত্যাকারী কথা বলতে বলতে আল্লাহর কাছে চলে যাবে এরপরে সাহাবিরা বাউখানে যারা ছিলেন শ্রোতারা তার আব্দুল ইবনে আব্বাস রাজিউল্লাহ তার আনুকে বলছেন তাহলে এই অপরাধের তবাকি তিনি বলছেন তিনি আল্লা বলছেন যে ব্যক্তি অন্যায়ভাবে। কোনো মুমিনকে কোন হত্যা করবে ওমাই মুকমিন ব্যক্তির উপরে গজব দিবেন তাকে লান দিবেন এবং তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য নির্ধারিত করে রেখেছেন আব্বাস রাজি এই করলেন তিনি বললেন এই আয়াত পরিবর্তন হয় নাই এই আয়াতের বিধান পরিবর্তন হয় নাই এই ব্যক্তির তবা কিভাবে হবে তিনি আয়া এই আয়াত পরিবর্তন হয় নাই এর বিধান এখনো আছে কেন পর্যন্ত এর বিধান বলবৎ থাকবে কোন শক্তি নাই এই আয়াত রহিত করার জন্য সম্মানিত উপস্থিতি অন্যায় ভাবে মানুষকে হত্যা করা কত বড় অপরাধ একজন হলেন আবু আবুরা আরেকজন আবুদ হুদ্রি দুইজন বিখ্যাত সাহাবি জাহাবি অত্যন্ত দামি সাহাবি উচ্চ লেভেলের তিনি বলছেন আল্লাহ রসুল আল্লাহ রসুল বলছেন সকলে মিলে যদি ঐক্যবদ্ধ ভাবে অথবা কোন না কোন ভাবে ইস্তারকু যদি তারা শরিক থাকে একজন মুমিনের হত্যার ব্যাপারে আসমানের মধ্যে যা কিছু আছে সকলে যদি একটা মুমিন ব্যাপারে জড়িত থাকে আসমান এবং জমিনে এই সমস্ত কিছুকে সমস্ত মাখলুককে মুখ ধুবরে জাহান নিক্ষেপ করবেন আরেকটা হাদিস আপনাদেরকে বলি আব্দুল্লাহ ইবর নজি আনহুমা কল খেল করবেন আল্লাহর কাছে একজন মুমিনকে হত্যা করার চাইতে গোটা পৃথিবীটা ধ্বংস করার চাইতেও কঠিন আল্লামিনকে হত্যা করা গোটা পৃথিবী গোটা ভূখণ্ড গোটা বিশ্বব্রহ ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে এর চাইতে কঠিন একটা মুমিনকে হত্যা করা মুমিনের মূল্য এত ईमान जोर यत आल्ला सुबहान वाता मध्य ईमान जोर आसेके आल्लानेक मर्यादा दिए